আপনারা বাংলার পিস টিভি থেকে ইসলামী অনুষ্ঠান দেখছেন আল্লাহ আপনাদের যায় খায়ের দেন যারা বলছেন যারা শুনছেন যারা আমল করবেন ইনশাল্লাহ দিন ও দুনিয়ার পাথেও আমাদের সাথে হবে আল্লাহ তালা আমাদেরকে অতিরিক্তভাবে এই সমস্ত প্রোগ্রামে অংশগ্রহণ করা তৌফিক দেন আল্লাহ আমিন ইসলামী অর্থনীতি সম্পৃক্ত কিছু আলোচনার একটা আলোচনা আপনাদের সামনে করে আসছিলাম সেটা হচ্ছে পরের হক মেরে খাওয়া পরের হক পরের মাল মেরে খাওয়া কত বড় গোনা কত বড় শাস্তি এবং পরের মাল হালাল করে নেওয়া আইনের মাধ্যমে হালাল করে নেওয়া যায়জ না যায়জ না যদি আইনের মাধ্যমে আপনি দেশের আইনের মাধ্যমে তা ইসলামী অন যে কোনো আইনের মাধ্যমে যদি সেই মাল আপনি হালাল করে নেন এমন কি ইসলামী আইনের মাধ্যমে যদি এমন মান হালাল করে নেন যে মাল আপনার জন্য হারাম তাও কিন্তু হারাম তা হালাল না কেন মা আনা আমি একজন মানুষ এই কথাটা হয়তো অনেকে ভাববে যে কেমন আল্লাহ রসুল কেমন করে মানুষ তিনি মানুষ নন তিনি নূরের তৈরি না আমাদের মতো মানুষ কিন্তু আমরা তার মতো মানুষ নই ঠিক না না আল্লাহ বলছেন নবী তুমি বলো আমি গায়বের খবর জানি না আমি একজন মানুষ তোমরা আমার কাছে বিচার নিয়ে আসো বিচার নিয়ে আসো দক্ষ হবে সবাই তো সব কথা গুছিয়ে বলতে পারে না তাই না সবাই তার আর বক্তৃতা করতে পারে না সবাই তো আর নিজের মনের ভিতরকার কথা প্রকাশ করে স্পষ্ট করে বুঝিয়ে গুছিয়ে বলতে পারে না অনেক সময় হয় কি বুঝিয়ে গুছিয়ে বলতে না পারার জন্য হার মানতে হয় তোমাদের মধ্যে যারা বাদী প্রতিবাদী হবে তাদের মধ্যে হয়তো একজন মাসাল্লাহ কথা বলতে খুব ভালো পারে ভালো বক্তা যখন পেশ করবে আমার কাছে কোনো বিচার একজন সুন্দর করে এমনভাবে পেশ করলো এমনভাবে কথা বললো যে মনে হলো যে সে সব সত্য বলছে আরে বেচারে মিনমিন করে বলছে মনে হ্যাঁ এমন হতে পারে না পারে না রাসুল্লাহ বলছেন এমন হতে পারে আমি নিজে শুনবো তেমনি বিচার করব আমি তোর খবর জানিনা এই তুই মিথ্যা বলছো আমি তোমাদের কাছ থেকে যেমন শুনবো তেমনি বিচার করবো যদি আমি বিচারে তোমাদের শোনার কথা শোনার প্রেক্ষিতে আমি দিয়ে ফেলি তাহলে আমি আসলে তাকে জাহান নামের আগুন কেটে দিই তার মানে সে যেন গ্রহণ না করে জাহান নামের আগুন কি বুঝা গেল যদি আইনের মাধ্যমে আপনি আপনার হারাম জিনিসকে হালাল করে নেন আইন আপনাকে আইনের পেঁচ পাঁচ যাওয়া আছে দেশের আইন খাটিয়ে আপনি করলেন কি এক হকদারকে আপনি না হক করলেন বঞ্চিত করলেন বিশালন নাই সুতরাং রাসুল্লাহাম বলছেন যদি তুমি জানো যে এটা তোমার জন্য হালাল নয় তাহলে আইনের মাধ্যমে এমনকি আমার বিচারের মাধ্যমে আব্দুল্লাহ বলতে আবদুল্লাহ রাজি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলছেন রসুল্লাহ বলেছেন মানিক তাতিমিনাজিবাহ যে ব্যক্তি মিথ্যা কসম খেয়ে কোন মুসলিমের মালকে নিজের করে নেবে নিজের মাল নয় দাবি করছে যে ওই মালটা আমার আর সেই দাবির মাধ্যমে সে কি করছে কসম খাচ্ছে ওই যে শেষকালে দলিল না থাকলে কসম কসমের মাধ্যমে মিথ্যা কসমের মাধ্যমে অন্য মুসলিমের মালকে হালাল করে নিচ্ছে আল্লাহর সঙ্গে যখন সাক্ষাৎ হবে আল্লাহ তখন তার প্রতি রাগান্বিত থাকবেন ক্রধান্বিত থাকবেন কেন দুনিয়াতে সে তার মুসলিম ভাইয়ের মাল মিথ্যা কসম করে হালাল করে নিয়েছে কসম তো বুঝতে পারছি আল্লাহর নামে কসম এখানে আল্লাহকে ব্যবহার করা হয়েছে অথচ মিথ্যা ভাবে কালা আব্দুল্লাহ আব্দুল্লাহ বলছেন সোম্মা কার আ রসুল্লাহ তারপরে রাসুল উল্লাহ সাল্লা আল্লাহর কিতাব থেকে আয়াত করে শোনাইলেন এরই সত্যায়নকারী আয়াত এবং তাদের কসম দ্বারা সামান কালী সামান্য মূল্য সামান্য মূল্য দুনিয়ার মূল্য সবই সামান্য সামান্য দুনিয়ার সম্পদের জন্য টাকার জন্য আল্লাহকে ব্যবহার করলো আল্লাহর অঙ্গীকার আল্লাহর কসম ব্যবহার করলো কোন অংশ নেই তারা ক্ষতিগ্রস্ত হবে আল্লাহ তাদের সঙ্গে কথা বলবেন না কত রাগ যে আল্লাহ তাদের সঙ্গে কথা বলবেন না রহমতের দৃষ্টিতে আল্লাহ তাদের দিকে তাকিয়ে দেখবেন না ইয়াউমুল কিয়ামা কিয়ামত এর দিন ওয়ালা ইউযাক্কিহুম তাদেরকে পবিত্র করবেন না ওয়া লাহুম আযাবুন আলীম তাদের জন্য হবে যন্ত্রণাদায়ক শাস্তি কঠিন শাস্তি সূরা আলে ইমরান 77 নম্বর আয়াত যেখানে আল্লাহ তাআলা বলেছেন যারা আল্লাহর নাম ব্যবহার করে আল্লাহর কসম ব্যবহার করে কোন মাল ভক্ষণ করবে অপরের মাল ভক্ষণ করবে তাদের জন্য হবে এই শাস্তি যে ব্যক্তি কসম দ্বারা কোন মুসলিম ব্যক্তির মাল নিজের জন্য হালাল করে নেবে নিজের অধিকার ভুক্ত করবে আল্লাহ তার জন্য জাহান্নাম দেবেন এবং জান্নাতকে হারাম করে দেবেন আল্লাহ পরের মাল যদি কেউ আইনের মাধ্যমে ভক্ষণ করা আইনের মাধ্যমে করা যদি কেউ নেয় খায় জেনে শুনে তাহলে তার জন্য জান্নাত হারাম আর জাহান্নামোয়াজেবান তার মনে ভারী লেগেছে যদিও পিল্লু গাছের একটা ডাল হয় আপনারা দেখেছেন যারা সৌদি আরব গেছে হাজি সাহেবরা দাঁত বিক্রি হতে দেখেছেন হারামের সামনে এভাবে পিল্লু গাছের ডাল শিকর বিক্রি হয় এইটুকুর দাম দুরিয়াল এইটুকুর দাম দুরিয়াল একসময়াল ছিল এই তবুও তার জন্য এই শাস্তি যে শাস্তি বলা হলো তার জন্য জাহান্নাম ঠিকানা আর জানা থার ব্যাপারটা বুঝতেই পাচ্ছেন। সামান্য ব্যাপার নয় এটা গুরুত্বপূর্ণ ব্যাপার বিশাল ব্যাপার যে আপনি কারো মাল আপনার যাতে কোনো অধিকার নেই সেই অধিকার আপনি তাকে বঞ্চিত করে আপনি নিজের করে নেবেন সেই হারাম মালকে আপনি নিজের জন্য হালাল করে নেবেন এটা আপনার জন্য মোটেই যায়জ না রাসুলা আরো কঠিন শাস্তি শুনুন যে ব্যক্তি যে জিনিসের দাবি করবে যে জিনিস তার নয় সে আমার দলভুক্ত নয় নেন কোন মুসলমানের এটা হতে পারে না কোন মুসলিমের জিনিস তার নয় সুতরাং গুরুত্বপূর্ণ ব্যাপারে যেন নিজের ঠিকানা যাহা নামে বানিয়ে নেয় যে রকম দাবি করবে যা তার নয় সে যেন ঠিকানা জাহান নামে বানিয়ে নেয় আর এটাও মুসলিম শরীফের হাদিস যে ব্যক্তি কোন জমি জবরদখল করবে অন্যায়ভাবে জমি জবরদখল করা তো জানেন আপনারা তাই না মাপের সময়ে দলিল জাল করে নকল করে কিংবা আস্তে আস্তে দাবিয়ে নিয়ে পাশের জমি আছে আপনি আস্তে আস্তে আস্তে আস্তে সরাচ্ছেন তার চিহ্ন পরিবর্তন করছেন বিভিন্ন ভাবে যেকোনো ভাবে যদি আপনি কারো জমি অন্যায়ভাবে দখল করেন। আল্লাহ ভাবে দখল করেন্লাহি গান আল্লাহর সঙ্গে সাক্ষাৎকালে আল্লাহ তার প্রতি রাগান্বিত থাকবেন প্রধানিত থাকবেন প্রিয় দর্শক মন্ডলী সামান্য বিরতির পর আবার আপনাদের সামনে বাকি কথা বলব ঈশা আল্লাহ প্রিয় দর্শক মন্ডলী যে কথা বলছিলাম যে পরের হক খবরদার যে কোনো প্রকারে যেন তেন ন কিংবা আইনের মাধ্যমে আপনার দেশের আইনের মাধ্যমে অথবা ইসলামী আইনের মাধ্যমে অথবা তাগুতি আইনের মাধ্যমে নিজের বলে দাবি করবেন না কারণ আইনের মাধ্যমে আপনি হয়তো দুনিয়ার বুকে বেছে যাবেন যে আমার তো আইন তোমাকে দিয়েছে আইন যখন আমাকে অধিকার দিয়েছে তখন আমার সেটা না যদি দেশের সরকার আইন আপনাকে আপনার বলে দান করে দিয়ে দেয় তাহলে আপনি যদি জানেন যে সেটা আপনার অধিকার নয় তাহলে আপনি তা গ্রহণ করবেন না জাহান নামের অঙ্গার বা জাহান নামের টুকরা গ্রহণ করা হবে আল্লাহ তালা আমাদেরকে পানাহা দেন মোহাম্মদুর রসুল্লাহ বলছেন জমির কথা হচ্ছিল এমনিতেই হাদিসে আছে অন্য এক হাদিসে মোহাম্মদ রসুল্লাহ আল্লাহ সেই ব্যক্তিকে অভিশাপ করুন যে ব্যক্তি করে মেহমানের জন্য জবাহ করা যাবে মেহমান গায়রুল্লাহ না মেহমানের জন্য জবাহ করা যাবে যাবে না কেন আপনার জামাইলে আপনি মুরগি জবাই করে খাওয়ান না তাহলে কি সেটা লানতে পড়বেন না উদ্দেশ্য তা না উদ্দেশ্য তা উদ্দেশ্য হলো যে ব্যক্তি সন্তুষ্ট করার জন্য করে। যেমন কোন মাজার করলেন মূর্তির সামনে করলেন কোনো সামনে করলেন এই হ। আপনার মেহমান হলো মেহমানের জন্য মানে মেহমানকে সম্মান করার জন্য আপনি জবাহ করলেন সেটা তো সেখ হতে পারে না সেটা তো লালত হবে না সেটা কথা হচ্ছে না আপনি আপনার নামে কোরবানি দেন না তাহলে আপনার নামে কোরবানি দিলে তো আপনি লালতে পড়বেন কারণ আল্লাহুল বলছেন যে আল্লাহ ছাড়া অন্যের নামে পশু জবাই করে সে হচ্ছে মালুন অভিশপ্ত উদ্দেশ্য তা না আপনি আপনার তরফ থেকে দেন আপনার নামে নয় আপনার তরফ থেকে দেন কিন্তু দেন কার জন্য আল্লাহর জন্য এই যে এইটা হচ্ছে উদ্দেশ্য আপনি জবে করবেন কার নাম নিয়ে বিসমিল্লাহ তাই না আল্লাহর নাম নিয়ে আর যখন কোরবানি জবাহ করবেন কাকে সন্তুষ্ট করার জন্য আকিকা দেবেন কাকে সন্তুষ্ট করার জন্য আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তাহলে সমস্যা নেই আর আপনি মাজারে যার জন্য জবাহ করছেন সে কি মাজার যে কবরে আছে সে কি খায় না কিন্তু তার সন্তুষ্টির জন্য করলে নে হচ্ছে আল্লাহ তাকে অভিশাপ করেন লানত দেন যে তার মা বাপকে লানত দেয় অভিশাপ করে অনেক সময় সাংসারিক ঝগড়া ঝামেলায় মা বেটায় ঝগড়া হয় বাপ বেটায় ঝগড়া হয় না হয় না সেই সময়ে লানতান করতে হয় না ছেলে মা বাপকেও করবে না আর মা বাপ ছেলেকে বদদোয়া দেবে না কারণ মা বাপের দোয়া ছেলের হককে কি হয়ে যায় দোয়া অথবা বদদোয়া আল্লাহ আকবার গ্যারান্টি কবুল হয়ে যায় এই জন্যে ছেলের সাথে ঝগড়া ঝামেলা হলে বদদোয়া দেবেন না কারণ নিজের পায়ে নিজে কুরুল মারবেন এটা উচিত না তেমনি ছেলের উচিত না ঝগা ঝামেলা হলে মা বাপকে লালত করা কারণ মা বাপকে লালত করার মানে হচ্ছে নিজেকে লানত করা। লানা লালত করা্লাহান আল্লাহ তাকেও লানত করেন অভিশাপ করেন যে ব্যক্তি কোনো বিদাতিকে আশ্রয় দেবে কোন বিদাতিকে প্রশ্রয় দেবে কোনো বিদাতিকে নিজের কাছে রেখে হ্যাঁ বিদাত প্রচার করবে কোনো বিদাতিকে সহযোগিতা করবে বা কোনো বিদাতিকে হেফাজত করবে তাকে নিরাপত্তা দেবে ইত্যাদি ইত্যাদি এ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে অভিশপ্ত ওয়ালা মানার সেই ব্যক্তি অভিশপ্ত এটা হচ্ছে আমাদের বিষয়বস্তু যে ব্যক্তি জমির চিহ্ন জমির আল চিহ্ন বা সীমা চিহ্ন সীমানা চিহ্ন সরিয়ে দেবে তাই না কি জন্যে যাতে করে আপনার জমিটা কি হয় বেশি হয়ে যায় যদি আপনি আধ হাত পরিমান জায়গা কারো জবর দখল করে নেন সরিয়ে সরিয়ে আপনি আপনার হক নেই অথচ আধাত পরিমাণ জায়গা আপনি নিজের দখলে করে নিলেন আল্লাহ দিনে আপনাকে বাধ্য করবেন যে ওই আপনি খুঁড়তে থাকুন খুঁড়তে থাকুন খুঁড়তে থাকুন কতক্ষণ পর্যন্ত খুঁড়বেন যতক্ষণ পর্যন্ত না সাত তবক জমিন আপনি খুঁড়ে শেষ করেছেন আল্লাহ আকবর কত বড় শাস্তি বিশাল শাস্তি তাই না অন্য এক বর্ণনায় আছে যে ওই জমি সাত তবক যতটা জমি আছে সেই জমি লকেট বানিয়ে আপনার গলায় ঝুলিয়ে দেওয়া হবে যান বহন করে বেড়ান আপনার গলায় ঝুলিয়ে দেওয়া হবে অন্যায় কি যে আপনি অন্যায়ভাবে জমিটা কোন কাছ থেকে আপনি জবরদখল করেছিলেন আপনার ছিল না এই জন্য বহন করেন ওই যে একবার শুনেছিলেন না যে জাকাত আদাই করতে গিয়ে যদি একটা উট আপনি বাগিয়ে নিলেন কেয়া মতো দিনে সেই উট আপনার ঘাড়ে আসবে তাই না আর চিহি চিহিকে শব্দ করবে আর আল্লাহ রসুলকে সামনে আল্লাহ আমাকে বাঁচান সর্বনাশ হয়ে গেছে আপনি এভাবে খেয়ালত করেন আপনার ভাইয়ের জমি যদি আপনি দখল করে নেন তো এই জমিকে লকেট বানিয়ে আপনার গলাতে ঝুলিয়ে দেয়া হবে বহন করুন পারলে করুন আর না হয় খুঁড়তে আদেশ করা হবে খুঁড়ো খুঁড়তে থাকো যতক্ষণ না তোমার জমিনে শেষ হয়েছে সমস্ত মানুষের বিচার শেষ হয়েছে আল্লাহ এটা কিসের শাস্তি এটা হচ্ছে শাস্তির সময় কয়েকটা আছে এক তো কোন মানুষ পাপ করে তার শাস্তি দুনিয়াতেই পেয়ে যায় তাই না আবার কোনো কোনো পাপের শাস্তি কবরে পায় আর কারো শাস্তি কেয়া মতেই হবে বিচার চলাকালে হবে এই লোকের শাস্তি বিচার চলাকালে চলতে থাকবে যতক্ষণ না বিচার শেষ হয়েছে কত হাজার বছরের দিন পঞ্চাশ হাজার বছরের দিন তাই না কিন্তু যে ব্যক্তি খাঁটি মোমেন হবে তার জন্য কতক্ষণ হ্যাঁ তার জন্য কত টাইম লাগবে যে ব্যক্তি খাঁটি মুসলমান বিচার হালকা মাশাল্লাহ সব একদম শেষ ঠিক আছে তার জন্য কতটুকু সময় লাগবে ভাদিসে বলা হয়েছে জহর থেকে আসর সময় পর্যন্ত যতটুক টাইম আল্লাহ আক দুই থেকে আড়াই ঘন্টা যাও জান্নাতে যাও এই রকম মোমেনদের জন্য আর এখানে পঞ্চাশ হাজার বছর এখন যে ব্যক্তি জমি এইভাবে দখল করেছে সেই ব্যক্তির অবস্থা বুঝতেই পাচ্ছেন যে যতক্ষণ না বিচার শেষ হয়েছে এখন যদি কমসে কম হাজার বছর হয় পঞ্চাশ হাজার বছর ওই জমি খুঁড়তে থাকুন আপনি আল্লা হক কত বড় কঠিন শাস্তি এত বিশাল শাস্তি পরের জমি দখল করা পরের জমি না হক ভাবে নিয়ে নেওয়া সুতরাং আল্লাহতালা মানুষকে হক দিয়েছেন ইসলামের যার যে হক সে হক দিয়েছেন যার যে হক নেই সেই হক যদি কোনো তাগতি সরকার দিয়ে থাকে তাহলে তা অবশ্যই না হক ইসলাম কারো হক নষ্ট করেনি ইসলামের ভাগ বন্টনে সম্পূর্ণটাই ইনসাপ পূর্ণ যেহেতু আল্লাহর পক্ষ থেকে আল্লাহর বিধান মানুষের জন্য যে মানুষকে নিজের সৃষ্টিকর্তা মানুষ মানুষের সৃষ্টিকর্তা নয় মানুষের প্রয়োজন সমস্ত প্রয়োজন মানুষ বোঝে না মানুষ ভাগ করতে গেলে বে ইনসাফিতে পড়বে এখন যদি কোনো মুসলিম তাতে সন্তুষ্ট না হয়ে তাগতি আইনের বলে নিজের না হক অধিকার আদায় করে তাহলে তা নিশ্চয়ই হারাম হবে আর অপরের মাকে মা বানিয়ে অথবা বাপ বানিয়ে যদি আপনি কারো জমি লিখিয়ে নেন বুঝতে পাচ্ছেন শাশুড়িকে মা বলে নিয়ে গেলেন যে রেজিস্ট্রি অফিসে মা বলে আপনি আপনার মায়ের জমি সব লিখে নিলেন ভাইদেরকে বঞ্চিত করলেন তাই না এরকম হয়েছে বিদেশে আছে এক ভাই দেশে এক ভাই আছে তুই দেখছি মা মাকে বলছে আমাকে এটা লিখে দেওয়া বাড়িটা লিখে দেওয়া বাড়িটা লিখে দেওয়া দেয় না শেষকালে শাশুড়িকে মা বানিয়ে নিয়ে গেছে নিজের নামে রেজিস্ট্রি করেছে পুরো বাড়িটা ভাইকে ফাঁকি দিয়ে দিল ধোকা এরকম ঘটে না ঘটে না বহু ঘটছে শাশুড়ি না আবার অন্য মেয়েকেও মা বানিয়ে নিয়ে যায় দিয়ে এরকম ঘটনা হয় আল্লাহ তালা আমাদেরকে পানাহ দেন যেন এই শ্রেণীর কোনো জুলুমবাজি জবরদখলই কারো পরের জমি পরের হক দখল করা না করি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন সঠিক জ্ঞান অর্জন করার এবং সেই অনুযায়ী আমল করার ইসলাম শরীয়ত খুবই ইনসাপপূর্ণ ইসলামী অর্থনীতি খুবই স্বচ্ছ আল্লাহ তালা আমাদেরকে বাঁচান হারাম থেকে এবং হালাল রুজি জায়গা আছে সেই জায়গা যদি আমি ছেড়ে রেখে দিই সরকারি জায়গা পিডাব্লু অন্য এসে দখল করে বসে যাবে এখন আমি এই কি করব। আমার সামনে জায়গা বড় পরট পরে আছে পিডাব্লু ডি আমি যদি ছেড়ে দিই রাস্তাটা বা ওই জায়গাটা ছেড়ে তাহলে আপনার যতটুক জমি আপনার অধিকার ততটুক আপনার সামনে যে জায়গা পড়ে আছে সে সরকারিভুক্ত হোক বেসরকারি ভুক্ত হোক সে জায়গা অন্য লোক নেক অথবা না নেক কোনো ভালো লোক নেক অথবা খারাপ লোক নেক আপনার দেখার কোনো প্রয়োজন নেই আপনি আপনার হককে আপনি আপনার জমিকে নিজের হক মনে করুন অন্য লোকে দখল করে নেবে বা অন্য লোক খারাপ লোকে দখল করে নেবে এই চিন্তায় আপনি জায়গাটাকে দখল করবেন এই অধিকার আপনার নেই আপনি কোনোভাবে নয়াঞ্জলি বলুন আর যাই বলুন আপনি আস্তে আস্তে বাড়িয়ে নেবেন তা আপনার চলবে না আপনার যতটুক সেই দাগ মানার পড়তে হবে। যদি আপনি আস্তে আস্তে নয়াঞ্জলি বলে যে মালিক কেউ নেই আমি সরিয়ে নিই খানিক বাড়িয়ে নিই বাড়িয়ে নিই বাড়ি নিই প্রত্যেক বছর সামান্য সামান্য করে বাড়তে থাকে তাই না এ লানোতে পড়তে হবে আপনার যতটুক অধিকার আছে সেই অধিকারের বাইরে আপনি না অধিকার লঙ্ঘন করবেন না কারণ আপনি যখন চাপবেন অন্যের ঘরে তার মানে পাশের ঘাড়ে পড়বে চাই সেটা সরকারি জায়গা সরকারি জায়গাও তো দখল করা ঠিক না তাই না আপনার যে অধিকার আছে সেই টুকুই আপনার সরকার যেটা অধিকার আপনাকে দেয়নি সে অধিকার আপনি নিতে পারেন না সরকার যদি দেয় স্বেচ্ছাকৃত সরকারি জায়গা দেয় তাহলে আপনার জন্য যায় কিন্তু সরকার যদি অন্যের জায়গা আপনাকে অন্যায়ভাবে দেয় অথচ আইনে ওদের আইনে বৈধ কিন্তু আপনার জন্য আপনি জানেন যে এইভাবে বৈধ না তবু আপনি নিতে পারেন না কারণ আল্লাহ রসুলাম বললেন না যে তোমরা জানছো আমি তো সাক্ষী সবুজ অনুযায়ী বিচার করে দেবো আল্লাহ নবীর কাছেও নেওয়া যায় না আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা হারাম থেকে বাঁচতে পারি এবং হালাল পথে চলতে পারি ওসল্লা নবীন মোহাম্মদ আলহি ওজমাইন ওসালামু আলিকুম ওরহমতুল্লাহি ববরাকাত